তেত্রিশ নম্বর জাল হাদিস যেটি মিলাদ মাহফিলের বিভিন্ন ফজিলত মিলাদ মাহফিলের অনেক ফজিলত আমরা শুনি এই জন্য তো আমাদের দেশের মানুষ সকালেও মিলাপ পড়ায় দুপুরেও মিলাপ পড়ায় আসরেও মিলাপ পড়ায় মাঘরেবেও মিলাপ পড়ায় এশাও মিলাপ পড়ায় রাত বারোটায়ও পড়ায় চব্বিশ ঘন্টায় মিলাপ পড়ায় বাংলাদেশে নতুন বাড়িতে উঠতে মিলাত পড়ায় নতুন দোকানে মিলাত পড়ায় নতুন ঘর দিলে মিলাত পড়ায় নতুন গাড়ি কিনলে মিলাত পড়ায় নতুন বাচ্চা হইলে মিলাত পড়ায় মানে সব কিছুর মধ্যে মিলাত কারণ হলো ওই মিলাদের ফজিলত সংক্রান্ত তারা অনেক কথাবার্তা যুগ যুগে শুনে আসতেছে এই তারা মনে করে মিলাদ দেওয়া মানে বিশাল ফজিলতার কাজ মিলাদ সংক্রান্ত মিলাদের ফজিলত সংক্রান্ত যতগুলো কথা প্রচলিত এগুলো সব সনদবিহীন জাল এবং মিথ্যা কথা তবে নবী সাল্লা ইসলামের মিলাদ আলোচনা করা মিলাদ পড়া যায় না মিলাদ আলোচনা করতে হয় আমাদের দেশে মানুষ মিলাদ আলোচনা করে না শুনে না মিলাদ পড়ে তো মিলাদ আবার পড়ে কেমনে মিলাদ তো পড়ার জিনিসটা দরুদ হলেও পড়ার জিনিস মিলাদ কোনো পড়ার জিনিসটা মিলাদ হলো জম্ম বৃত্তান্ত তো জন্মবৃত্তান্ত পড়ে কেমনে জন্মবৃত্তান্ত একজন আলোচনা করে অন্যরা শুনে এটাই হলো মিলাদ নবী সাল্লামের জম্ম বৃত্তান্তের ঘটনা যেগুলো আল্লাপা কোরআন একাদিমে উল্লেখ করেছেন নবী সাল সালাম সহি হাদিসে উল্লেখ করেছেন এইগুলো আলোচনা করা শোনা সুননাসম্মত আবাদত গুরুত্বপূর্ণ আবাদত এগুলো ফজিলকময় আবার ভুল বুঝার অবকাশ নাই যে হুজুরে মিলাদের মিলাদকে অস্বীকার করছে মূল মিলাদ বলতে যেটা বোঝানো হয় সেটা সুননাসম্মত আবাদত সেটা আমাদের দেশে নাই আমাদের দেশে যেটা এটা নামটা মিলাদ কিন্তু কাজটা মিলাদের সাথে কোন সম্পর্ক নাই কাজ হল কিছু কবির কবিতা কিছু গান মিলে সঙ্গবদ্ধভাবে ভাবে বলাটার নাম মিলান বাংলাদেশে এখানে দরুদও পড়া হয় না মিলাদের মধ্যে আমাদের দেশে যে মিলাদ মাহাবিল এখানে দরুদও পড়া হয় না যদি দরুদ পড়া হইতো তাও আমরা মনে করতাম যে এটা একটা পজিলত্ময় কাজ এখানে দরুদ পড়া হয়েছে কিন্তু দরুদও নাই যেমন এখানে বালাকালী কাছে এটা কি দরুদ না কবিতা শেখ সাদমতুল্লা কবিতা এটা তো দরুদ পড়া হলো না তারপরে আপনার মুস্তফা মা রহমাত এটা কি এটা কবিতা না দরুদ কবিতা এটা কোনো হাদিস দরুদ হিসাবে আসে নাই যুগে যুগে সাবাইকরাম তাব সালাফ কেউ পড়েন নাই যুগ যুগে সালাফেরা এইভাবে নবী সরি সালামের উপরে দরুদ পেশ করতেন তারপর ইয়া নী সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা এটা দরুদনা কবিতা কবিতা গান এটা হলো নিজেদের বানানো গান কোনো জালো নাই তাহলে মিলাদের নামে যেটা চলতেছে মাঝে মাঝে কিছু সেরেকি কথাবার্তা এর মধ্যে সংযুক্ত করা হয় মাঝে মাঝে যে ইয়ানবী সালাম পড়ার সময় যে কবিতাগুলো গানগুলো বলা হয় এই অসংখ্য গানের মধ্যে সেরেকি কথাও আছে অর্থাৎ সালামের মহব্বতের গান গাইতে গিয়ে অসংখ্য সেরে কি কোথাও আছে তবে অরিজিনাল যে মিলাদ সেই মিলাদ সুন্নাসম্মতির মধ্যে একটা মিলাদের ব্যাপারে যে হাদিসগুলো আসছে এটা মহাদু সিনেকরাম যে বিষয়ে বাব নির্ধারণ করেন বুঝতে হবে এটা একটা সুন্নাসম্মত বাদত এই এই ঘটনাগুলা কোরআন সুন্নাবৃত্তিক আলোচনা করবে শুনবে এটা সুন্নাসম্মত বাদত নামের সিরাত আলোচনা করা সুন্নাসম্মত আবাদত নালামের সামায়েল আলোচনা করা নবিসামের মাথা থেকে শুরু করে পর্যন্ত কোন অঙ্গটা কেমন ছিল চুলগুলা কেমন ছিলাম আলাদা একটা হাদিসের কিতাবে লিখছেন সামাইলি তিরমিজি আর অনেক মহাদেশ এরকম সামাইলের কিতাব লিখছেন এইগুলো গুরুত্বপূর্ণ আবাদত নবী সালামের নিয়ে আলোচনা করা এটা আবাদত নবী সালামের উপরে ধরু সালাম ফেস করা এগুলো শুননা সম্মতায় বাঁধক কিন্তু নবিসর সালামের মিলাদ মাহাবিলের ফজিলত নাম দিয়ে অসংখ্য জালহাদিস বের হয়েছে যেমন আমি কয়েকটা জাল জালহাদিস বলি জাল হাদিস বলি সংক্রান্ত যেগুলো আমাদের দেশের বড় বড় দরবারে যারা মিলাদ পড়েন তারা তাদের বইতে এই জালহাদিসগুলো লিখছেন সেখানে আবু বকরি নামে একটা জাল হাদিসাম বলছেন যে ব্যক্তি আমার মিলাদের জন্য মিলাদ পড়ার জন্য এক দেড়হাম খরচ করবে সেই জান্নাতে আমার সাথী হয়ে যাবে সোভান আল্লাহবিল কোন রেফারেন্স নাই কোন হাদিসের কিতাবে আছে এত নম্বর পৃষ্ঠা সহিমের এত নম্বর পৃষ্ঠা বা এত নম্বর পৃষ্ঠা তবাণির এত পৃষ্ঠা লেখা আছে খালি আলহাদিসাম এটা খুঁজে খুঁজে কোথাও পান নাই হাদিস মিথ্যা কথা ওমর নদী আল্লাহ নামে হাদিস বানানো হয়েছে মান আজামা মাউলাদানবী সরাম ফাঁকা দাহিয়াল ইসলাম যে ব্যক্তি নবীসমের মিলাদকে সম্মান করল সে ইসলামকে জীবিত করলো এটাও মিথ্যা কথা জাল হাদিস নামে কথা বানানো হয়েছে মান আজ মাউলাদামা শহীদা গজওয়াই বদর হোনাইন নসাল্লাম বলছেন যে মিলাদ নিসম মিলাদকে সম্মান করলো সেই যেন বদর অথবা হুমায়নের শহীদদের সমপর্যায়ে পৌঁছে গেল বানো কথা কথা আলী নামে বানানো হয়েছে মিলাদকে সম্মান করবে সে ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবে এটাও মিথ্যা কথা এগুলো সব সনদ বিহীন কিতাববিহীন বানানো বানোয়ার মিথ্যা জাল কথা